উমর ইবনু খাত্তা ব্রাজিলিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহাম এ সময় কিছু ব্যক্তিকে ওয়াহির ভিত্তিতে পাকড়াও করা হতো এখন যেহেতু ওয়াহি বন্ধ হয়ে গেছে সেহেতু এখন আমাদের সামনে তোমাদের যে ধরনের আমল প্রকাশ পাবে সেগুলোর ভিত্তিতেই তোমাদের বিচার করব। কাজে যে ব্যক্তি আমাদের সামনে ভালো প্রকাশ করবে তাকে আমরা নিরাপত্তা দান করব। এবং নিকটে আনব তার অন্তরের বিষয় আমাদের কিছু করণীয় নেই আল্লাহ তার অন্তরের বিষয়ে হিসাব নেবেন আর যে ব্যক্তি আমাদের সামনে মন্দ আমল প্রকাশ করবে তার প্রতি আমরা তাদের নিরাপত্তা প্রদান করবো না এবং সত্যবাদী বলে জানব না যদিও সে বলে যে তার অন্তর ভালো